शंसा महान आल्लालर जन जिनी अत्यंत मेहरबान अनेक समय मने प्रश्न जागे फरस्तर की भावे सृष्टि फेरस्तारा महान आल्लालार कमन सृष्टि यह विशाल महाविश् फेरस्तर संख्या कत विशेषकर फेरस्तर सर्दार हज़रत जिब्राइल आल्ही सम्पर्मा अने तब समवतः अने जिब्राइल आल्लासल्लम के कब कीभव सृष्टिरा जिब्राइल आल्इसल्लम प्रकृत रूप कैमन আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এছাড়াও নবী করিম সাল্লু আলাইসাল্লামের ইন্তেকালের সময় জিব্রাইল সালাম কেন এসেছিলেন এই বিষয়টি নিয়েও আলোচনা করব আমরা আরও আলোচনা করব হজরত জিব্রাইল সালাম কবে এবং কোথায় ইন্তেকাল করবেন আজকের এই ভিডিওটি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে নির্মাণ করা হয়েছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান আমরা সবাই জানি महान आल्ला फेरस्तर नूरदारा सृष्टि कर तब महानल्ला फेरस्तर की सृष्टि कर निकट अजाना विषय हज़रत आबू हुरा रदेल्हुत लहू ले चतुर्थ आसमान एक नदी रही जार नाम नाहरे इ हाय हज़रत जिब्राइल आल्लाइसलम प्रतिदिन से नदीते गोसल करें गोसल करार पर, जिब्राइल आल्लाइसलम शरीर सत्तर हजार कणा झरे पड़े মহান আল্লাহতলা সেই প্রতিটি কণা থেকে একজন করে ফেরেস্তা সৃষ্টি করেন এইসব ফেরেস্তাদেরকে বাইতুল মাগদিসে গিয়ে নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয় এই ফেরেস্তারা তাদের সমগ্র জীবনে মাত্র একবারই বাইতুল মাগদিসে নামাজ আদায় করতে পারেন এরপর এই ফেরেস্তাদের আসমানের একটি নির্দিষ্ট স্থানে যাওয়ার আদেশ দেওয়া হয় সেখানে এই ফেরেস্তারা সবাই একত্রে মহান আল্লাহতালার তাজবিহ পাঠ করতে থাকে नबी करीम सल्लाहल्लम इर्शाद कर महान आल्ला जख फेरस्तर सृष्टि करें तख तरह मुख थे प्रथम शब्दी उच्चारित है ता हे लाहाइल्ला अर्थात महान आल्ला छाड़ा को शक्ति क्षमता नहीं हज़रत जिब्राइल अल्लाइसल्लम के जख्त सृष्टि तखन जिब्राइल आल्लामामो एक ही वाक्य ब जिब्राइल शब्दर अर्थ हब्दुल्लाह अर्थात महान आल्ला दास फेरस्तर मध्य खदिमे रब्बे अर्थात रब्बेर खदेम नामे परिचित हजरत जिब्राइल आल्लम उपन रहीन आम ओहि अर्थात ओहिर अमानदार खुजनुल कुदूस अर्थात पवित्रतार भांडार अल रुहलाम अर्थात विश्वस्त आत्ता रुहुल कुदूस अर्थात पवित्र आत्ता मुसल आल आकबर अर्थात महान संबावाहक তাউসুল মালাইকাহ অর্থাৎ ফেরেস্তাদের শোভা মহান আল্লাতালা এবং মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম ছিলেন নবী এবং রাসুলগণ তেমনি মহান আল্লাহাতালা এবং নবী রাসুলগণের মধ্যে যোগাযোগের মাধ্যম ছিলেন ফেরেস্তাদের সর্দার হসরত জিব্রাইল আলাহালাম তিনি মহান আল্লাতালার আদেশ এবং বার্তা নবী এবং রাসুলদের নিকট পৌঁছে দিতেন তবে নবুতের ধারা বন্ধ হবার পর ওহিবা আল্লাতালার বার্তা আসাও বন্ধ হয়ে গেছে হজরত জিব্রাইল আলাহিসালাম হচ্ছেন মহান আল্লাতালার সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সম্মানিত ফেরেস্তা তিনি সমস্ত ফেরেস্তাদের মধ্য সর্বোচ্চ স্থান এবং সম্মানের অধিকারী ইমাম ইয়াতি রাহিমাতুল্লা বলেছেন ফেরেস্তাদের মর্যাদা এবং অস্তিত্ব নির্ধারিত হয় তাদের উপর নির্ধারিত কাজের গুরুত্বের উপর ভিত্তি করে জিব্রাইল আল্ ইসালামের দায়িত্ব এতটাই মহৎ যে এই কারণেই তিনি অন্য সকল ফেরেস্তার চেয়ে অধিক সম্মানিত এবং গুরুত্বপূর্ণ জিব্রাইল আল্লাহি সাল্লাম ছাড়াও মহান তালার অন্যান্য গুরুত্বপূর্ণ ফেরেসাদের মধ্যে রয়েছেন হসরত আজরাইল আলহিাম বা মালাকুল মৌত হসরত মিকাইল আল্লাহাল্লাম এবং হজরত ইসরাফিল আল্লাহ সাইদ ইবনে মুসা রাদিয়াল্ল তাল থেকে বর্ণিত জিব্রাইল আল্হি সাল্লাম বলেছেন আমার নিজের কোনো শক্তি বা ক্ষমতা নেই আমার সমস্ত শক্তি বা ক্ষমতা মহান তালার পক্ষ থেকে আগত হসরত আবু হুরায়রা রাদ আহু থেকে বর্ণিত একদিন নবী করিম সাল্লালাল্লাহু আলাইসাল্লাম হসরত জিব্রাইল আল্লাহিসাল্লামকে প্রশ্ন করেছিলেন হে জিব্রাইল আপনার বয়স কত জিব্রাইল আল্লাহিসাল্লাম বললেন হে আল্লাহতাল রাসুল সাল্লু আলহিস্লাম আমার বয়সের সঠিক হিসাব আমি জানি না তবে এইটুকু মনে আছে মহান আল্লাতালার তালার সে আজিমের চতুর্থ পর্দার মধ্য একটি উজ্জ্বল তারকা রয়েছে এবং প্রতি সত্তর হাজার বছর পর পর সেই তারকা উদয় হতো। আমি আমার সমগ্র জীবনে সেই তারকাকে বাহাত্তর হাজার বার উদয় হতে দেখেছি জিব্রাইল আল্হি সালামের এই কথার উত্তরে নবিকারিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে জিব্রাইল আপনি জেনে রাখুন আপনার দেখা সেই ঝলমলে উজ্জ্বল তারকাটি আমিই ছিলাম সোবাহনাল্লাহ জিব্রাইল আলাইসাল্লামের আরেকটি ঘটনা ইমাম তীরবাণী রাহিমাতুল্লার একটি বর্ণনায় পাওয়া যায় একদিন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বিশ্রাম করছিলেন এমন সময় হঠাৎ করে আকাশের এক প্রান্ত ফেটে গিয়েছিল এবং সেখানে জিব্রাইল আল্লাহসাল্লাম এবং ইসরাফিল আল্লা সাল্লাম উপস্থিত হয়েছিলেন জিব্রাইল আল্লাহি সালাম নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল সাল্লু আলহি সাল্লাম আপনার প্রভু আপনাকে সালাম জানিয়েছেন এবং তিনি আপনাকে একটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন আপনি একজন নবী এবং বাদশাহ হতে চান নাকি একজন নবী ও দাস হতে চান নবী করিম সাল্লাহু আলহিসাল্লাম জিব্রাইল আল্লাহি সালামের এই কথায় গভীর চিন্তা মগ্ন হয়ে পড়েছিলেন তারপর তিনি বললেন হে জিব্রাইল আপনি আমাকে সিদ্ধান্ত নিতে বলছেন এবং সেই সঙ্গে আমি বুঝতে পেরেছি আপনি আমাকে পরামর্শও দিচ্ছেন এরপর তিনি বললেন আমি মহান আল্লাহ আল্লাতালার দাস ও নবী হতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের এই উত্তর শোনার পর ইসরাফিল আল্লাহসাল্লাম প্রস্থান করেছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম জিব্রাইল আল্লাহি সাল্লামকে বললেন হে জিব্রাইল আপনার সঙ্গে এখানে যে ফেরেস্তা উপস্থিত ছিলেন আমাকে তার সম্পর্কে বলুন তখন তিনি আপনার সঙ্গেই ছিলেন সেই জন্য তার বিষয়ে আমি আপনাকে কিছুই জিজ্ঞাসা করি নাই এখন আপনি আমাকে বলুন সেই ফেরেস্তা কে ছিলেন জিব্রাইল আল্লাহ ইসালাম উত্তর দিলেন তিনি হচ্ছেন হজরত ইসরাফিল আল্লাহাল্লাম ইসরাফিল আলাহি সাল্লাম এবং মোহান আল্লাহ তালার মাঝে সত্তরটি নূরের পর্দা রয়েছে যখন মহান আল্লাহতালা আসমান বা জমিনে কোনো আদেশ দেন ইসরাফিল আল্লাহসাল্লাম তা সঙ্গে সঙ্গে গ্রহণ করেন এবং সেই আদেশ অনুসারে কাজ করেন যখন মহান আল্লাতালার কোনো আদেশ লাউহে মাহফুজে আসে তখন ইসরাফিল আল্লাহসাল্লাম সেই সংবাদ সংগ্রহ করেন যদি কোনো আদেশ আমাকে দেওয়া হয় অর্থাৎ জিব্রাইল আল্হালাম সম্পর্কিত হয় তবে তিনি সেই বার্তা আমাকে পৌঁছে দেন যদি মিকাইল আলহিসাল্লাম সম্পর্কিত হয় তবে তিনি মিকাইল আল্লাহিসাল্লামকে সেই বার্তা পৌঁছে দেন আর যদি মালাকুল মৌত আজরায়েল আল্লাহসাল্লাম সম্পর্কিত হয় তবে তিনি আজরায়েল আল্লাহামকে সেই বার্তা পৌঁছে দেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন হে জিব্রাইল আল্লাহি সাল্লাম আপনি কোন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত জিব্রাইল আল্লাহিসাল্লাম বললেন আমি বাতাস এবং সমগ্র ফেরেস্তাকুলের উপর দায়িত্বপ্রাপ্ত নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম আরও জিজ্ঞাসা করলেন মিকাইল আল্লাহাল্লাম কোন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত জিবরাইল আল্লাহি সাল্লাম বললেন তিনি বৃষ্টি এবং খাদ্যশস্যের উপর দায়িত্বপ্রাপ্ত এরপর নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন মালাকুল মৌত আজরাইল আলহিসাল্লাম কোন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত जिब्राइल आल्ही जीवर प्राण हरण करार्पर दायितप्रप्त हादीसे बर्णित हो नबी करीम सल्लाहु अलहिस्सल्लम सिद्रतुल मुन्त जिब्राइल आल्ही के देखेमं जिब्राइल आल्ही छय डाना रही हदीसे बर्णित होबार नबी करीम सल्लाहू अलहलम जिब्राइल अल्लाम के बोले आपना केपनारसल रूपे देखते चाह तखन जिब्राइल आल्हीकृत रूप अपनी सह्य करतेबें কিন্তু নবী করিম সাল্লু আলাইসাল্লাম আবারও বললেন আমি আপনাকে আপনার প্রকৃত রূপে দেখতে চাই এরপর জিব্রাইল সালাম তার প্রকৃত রূপে নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইসাল্লামের সামনে উপস্থিত হয়েছিলেন জিব্রাইল সালামের বিশাল রূপ দেখে নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইসাল্লাম বিস্মিত ও ভীত হয়ে পড়েছিলেন তখন জিব্রাইল আলহি সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইস্লামের বুকে হাত রেখে তাকে শান্ত করেছিলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সুস্থির হবার পর জিব্রাইল আল্সাল্লাম বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহাল্লাম আপনি যদি ইসরাফিল আল্লাহসাল্লামকে দেখতেন তবে আপনার কি অবস্থা হতো। মহান আল্লাহতালা তাকে বারো হাজার ডানা দান করেছেন তার একটি ডানা পূর্ব দিকে এবং অপর ডানা পশ্চিম দিকে বিস্তৃত জিব্রাইল আলাহি সাল্লাম আরও বললেন এমন কয়েকজন ফেরেস্তা রয়েছেন যারা মহান আল্লাহ তাল্লাহার আড়স নিজের কাঁধে বহন করেন घटना के शिक्षा दे मुसलिम इमान गुरुत्वपूर्ण अंशगुलरस्तर ऊपर विश्वास रखा सकल मुस्लिम के विश्वास रखते है जहान आल्ला फेरस्तारा तर कितमूह रसुलगन क्या दिन मृत्यू पर पुनरुत्थान ए तकदीर यस्त किचु महान आल्लालार पक्ष निर्धारण इसलमर दृष्टिते फेरस्तारा आसमान बसबाशकारी पवित्र सत्ता तर सृष्टिरा मानुषर आगे एवं महान आल्लालार समस्त निर्देश मान्य करें महान आल्ला तर के नूर थे सृष्टि कर फेरेज तर विभिन्न दायित्व रही है जमन महान आल्लालर बार्ता मानुष् निकट पोच देवा सृष्टिकूल निरापत्ता रक्षा करा आल्लालर आदेश पालन नबी करीम सल्लाहुआल्लम ईर्शाद कर जिब्राइल आल्लाइसलम कान लति काधर मध्यवर्ती दूरत सातश बचर पथ अन्एट बर्णनए नबी करीम सल्लाहुआल्लम एकखिर सतश बचर उड्डयन समान दूरत नबी करीम सल्लाहुआलम जिब्राइल आल्लाईसल्लम महान आल्लाड़सर नीचे अवस्थान करें तर छ डाना देखे जगुल समग्र आकाश जोड़े विस्तृत छिल महान अल्लालर देा एक सिंहासने बेन्न और डानागुली सब दिख छड़े नबी करीम सल्लाहू आलाईसल्लम आओ ब জিব্রাইল আলাসাল্লামের ডানার রঙ ছিল সবুজ এবং তার পায়ের তলাও ছিল সবুজ আনাজবিন মালিক রাদালু বলেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম তার শৈশবেই প্রথমবার হসরত জিব্রাইল আলাইসাল্লামকে দেখেছিলেন সেই বছর নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের মা ইন্তেকাল করেছিলেন নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইসাল্লাম একদিন অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিলেন তখন হঠাৎ করেই একজন ব্যক্তি এসে তাকে ধরে মাটিতে শুইয়ে দিয়েছিল ভয় এবং বিস্ময়ের কারণে অন্য শিশুরা পালিয়ে গিয়েছিল নবী করিম সাল্লুওয়ালাইসাল্লাম পরে বলেছেন ওই ব্যক্তি আমার বক্ষ ছিঁড়ে ফেলল এবং আমার হৃদয় বের করে নিয়েছিল তিনি আমার হৃদয়ের ভেতর থেকে একটি বস্তু বের করেছিলেন এবং আমাকে অভয় দিলেন তারপর তিনি সেই বস্তুটিকে ফেলে দিলেন এরপর তিনি আমার হৃদয়টিকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং তারপর আমার বক্ষ পুনরায় সেলাই করে দিলেন এই ঘটনা ঘটেছিল যখন নবী করিম সালাল্লাহু আলাইস্লামের বয়স ছিল মাত্র ছয় বছর নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম তার সমগ্র জীবনে মাত্র চারবার জিব্রাইল আলাহিসাল্লামকে আসল রূপে দেখেছিলেন প্রথমবার যখন তিনি হেরা গুহায় ছিলেন এবং জিব্রাইল আলাহি সাল্লাম নিয়ে উপস্থিত হয়েছিলেন দ্বিতীয়বার পবিত্র মেরাজের সময় সিদ্াতুল মুনতাহায় তৃতীয়বার মক্কার জিয়াদ নামক স্থানে এবং চতুর্থবার নবী করিম সাল্লু আলাইস্লামের চাচা হামজা রাদাহতালাহু বলেছিলেন আমি হজরত জিব্রাইল সালামকে তার আসল রূপে দেখতে চাই নবী করিম সাল্লাল্লালাল্লাহু আলাইসাল্লাম তার চাচা হামজা রাদাহতালাহুকে নিষেধ করে বলেছিলেন আপনি এটা সহ্য করতে পারবেন না কিন্তু হামজা রাদাহৌতাল্লাহ বারবার নবী করিম আলাইহি আলাইস্লামকে অনুরোধ করছিলেন শেষমেশ নবী করিম সাল্লালালু আলাইসাল্লাম তার কথায় সম্মত হয়েছিলেন তারপর জিব্রাইল সালাম। আবার উপর অবতরণ করেছিলেন তখন নবী করিম সালাল্লাহু আল্লাহসাল্লাম হামজা রাদ আহুকে বললেন আপনার দৃষ্টি উত্তোলন করুন হামজা রাদাল্লাহতাল আহ্নহু তখন জিব্রাইল আলাহাইসাল্লামকে দেখলেন জিব্রাইল আলাহিসাল্লামের দেহ ছিল বিশাল আকৃতির এবং সবুজ রত্নের মতো উজ্জ্বল এই দৃশ্য সহ্য করতে না পেরে হামজা রাদাল্লাতাল আহ্নহু অচেতন হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন যখন হযরত আদম আলাহাইসাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল তখন মহান আল্লাহতালা সরাসরি হজরত আদম আলাহাইসাল্লামের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন এরপর মহান আল্লাহতালা হজরত জিব্রাইল আল্লাহিসাল্লামের মাধ্যমে আদম আলাহাইসাল্লামের সঙ্গে পরোক্ষভাবে কথাবার্তা বলতেন হজরত আদম আলাহাইসাল্লামের ইন্তেকালের পর তৎকালীন মানুষ দাফনের পদ্ধতি সম্পর্কে জানত না কারণ তখন পর্যন্ত কোনো মানুষের স্বাভাবিক মৃত্যু হয়নি এরপর মহান আল্লা তালা জিব্রাহল আলাহাইসাল্লামের নেতৃত্বে ফেরেশ একটি দল পাঠিয়েছিলেন ফেরেশ তারা হজরত আদম আলাহি ইসাল্লামের দেহকে গোসল করিয়েছিলেন কাফন পরিধান করিয়েছিলেন এবং সবাইকে দাফনের পদ্ধতি শিখিয়েছিলেন জিব্রাইল আলাহি ইসাল্লামের সঙ্গে মানবজাতির সম্পর্ক আদম আলাহি ইসাল্লামের সময় থেকেই শুরু হয়েছিল সহি বুখারির একটি হাদিসে নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যখন বিবি হাজেরা আলহি ইসাল্লাম साफा और मारो पहाड़े मजे दौड़ा तक को सहाज्यकारी छा तीन हठात एक शब्द शुने जिन्हें शब्द करसुँ जदि कल्याणकर किचू था तब नहीं आसन य जिब्राइल अलहिस्सल्लम उपस्थित होमाइल अल्हीस्लाम गोराले दिए मटीत आघात कर फले मटी पानी बरे যদি হাজরা জমজম জমজমকূপকে পাথর দিয়ে না ঘিরে ফেলতেন তবে জমজম জমজমকূপের পানি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ত বর্ণিত আছে যখন ইব্রাহিম আল্লাহসাল্লাম এবং ইসমাইল আল্লাহি সাল্লাম কাবা শরীফের নির্মাণ শেষ করেছিলেন তখন ইব্রাহিম আল্লাহসাল্লাম মহান আল্লাতালার কাছে দোয়া করেছিলেন তিনি বললেন হে মহান আল্লাতালাহা আমরা হজের নিয়ম জানি না আমাদের শিখিয়ে দিন नबीकरीम सलामर महान आल्ला जिब्राइल अल्हमें हजर नियम शिखियाल वर्णित आमरतर का अर्थात जेखने शयतान के पाथर मारा से शयतान हज़रत इस्माइल अल्लास्ल्लम के विभ्रांत कर चेष्टा कर तहान अल्लादेशब्राइल अलहलम इस्माइल और इब्राहिम आल्हीस्लम के बिलेंा शयतान के पाथर निक्षेप कर बर्तमान समय मुसलिमरा हजर समय ये पाथर निक्षेप करारल पालन कर जख हज़रत यूसुफ आल्हिस्ल्लम के तार भाइरा हिंसार कारण कूपे फेले दिए तक जिब्राइल अल्लाइसल्लम यूसुफ अल्हीम के कूपर भेतरे रक्षा कर गभरे पर आघात पावे रक्षा कर वर्णित आज़रत लूत आल्ही नाफरमान जति এবং তাদের বিশাল শহরকে হসরত জিব্রাইল আল্লাহি সাল্লাম তার ডানার একটি নখের আঘাতে ধ্বংস করে দিয়েছিলেন জিব্রাইল আল্লাহসাল্লাম সেই শহরটিকে তার ডানার একটি নখ দিয়ে তুলে নিয়েছিলেন এবং মহান আল্লাতালার আদেশে সেটাকে উল্টে দিয়েছিলেন ফলে সমগ্র জাতি ধ্বংস হয়েছিল নবী করিম সালাল্লাহু আলহিসাল্লাম বলেছেন একবার জিব্রাইল আল্হিসালাম তার সমস্ত ডানাগুলিকে ময়ূরের মতো বিস্তৃত করেছিলেন তখন তার মাত্র একটি ডানায় সমগ্র আকাশ ঢেকে গিয়েছিল এমন কি আকাশের সামান্য অংশও অবশিষ্ট ছিল না নবী করিম সাল্লাল্লাল্লু আলাইসাল্লাম দ্বিতীয়বার তাকে মেরাজের রাতে সিদ্রাতুল মুহাই দেখেছিলেন সেই সময় জিব্রাইল আলাামের ছয়শ ডানা ছিল যেগুলো মূল্যবান মুক্তা ও রত্ন দিয়ে সাজানো ছিল জিব্রাইল আলাহ ইসালামের গতির ব্যাপারে ধারণা করাও অসম্ভব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদালত লু থেকে বর্ণিত নবী করিম সালাল্লাহু আলাইস্লাম বলেছেন সকল ফেরেস্তার মধ্য শ্রেষ্ঠতর হচ্ছেন হসরত জিব্রাইল আলহিসাল্লাম একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম জিব্রাইল আল্লাহিস্লামকে জিজ্ঞাসা করেছিলেন আসমান থেকে অবতরণ করার সময় আপনি কি কখনও তারাহুড়া করেছিলেন উত্তরে জিব্রাইল আলহিসাল্লাম বললেন আমি চারবার এমনটা করেছিলাম প্রথমবার যখন হসরত ইব্রাহিম আল্লাহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন আমি আরসের নিচে অবস্থান করছিলাম এই সময় মহান আল্লাতলার আদেশে আমি খুব দ্রুত গতিতে পৃথিবীতে এসেছিলাম এবং ইব্রাহিম আলহাইসাল্লামকে বলেছিলাম আমি কি আপনার কোনো কাজে আসতে পারি ইব্রাহিম আল্লাহাল্লাম বলেছিলেন আমার রব ছাড়া আমার কাউকে প্রয়োজন নেই দ্বিতীয়বার যখন ইব্রাহিম আলাহিসাল্লাম তার পুত্র ইসমাইল আল্হিসালামকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন তখন মহান আল্লাহাতলার আদেশে আমি পৃথিবীতে অবতরণ করেছিলাম আমি পলকের মধ্যে পৃথিবীতে নেমে এসেছিলাম এবং কোরবানি করার ছুরিটিকে সরিয়ে দিয়েছিলাম তৃতীয়বার ওহুদের যুদ্ধে কাফেররা যখন আপনাকে অর্থাৎ নবীকারিম সালাল্লাহু আলাাইস্লামকে আহত করেছিল এবং আপনার দাঁত মোবারক শহীদ হয়েছিল তখন মহান আল্লাতালা আমাকে আদেশ দিয়েছিলেন আমার প্রিয় হাবিব সালাল্লাহু আলাসাল্লামের রক্ত ধরে রাখো। যদি তার রক্তের একটি ফোটাও মাটিতে পড়ে তবে পৃথিবীতে আর কোনো ফসল বা গাছপালা জন্ম হবে না তখন আমি আপনার রক্ত মোবারক আমার হাতে ধারণ করেছিলাম এবং তা বাতাসে ছুঁড়ে দিয়েছিলাম চতুর্থবার ইউসুফ আলহিসাল্লামকে তার ভায়রা যখন অন্ধকূপে ফেলে দিয়েছিল তখন মহান আল্লাতালার আদেশে আমি খুব দ্রুত আসমান থেকে নেমে ইউসুফ আলাহি ইসাল্লামকে রক্ষা করেছিলাম কূপের তলদেশে পৌঁছানোর পূর্বেই আমি সেখানে উপস্থিত হয়েছিলাম এবং কূপ থেকে একটি পাথর বের করে সেই পাথরের উপর ইউসুফ আলাহি ইসাল্লামকে বসিয়ে দিয়েছিলাম হজরত ওয়াসিলা রাধু থেকে বর্ণিত জন্ম থেকে শারীরিক ত্রুটি যুক্ত এক ব্যক্তি নবী করিম সাল্লু আলাইস্লামে নিকটে এসে বলল হে আল্লাহ আল্লাহতালাহ আমার উপর কি কি আমল ফরজ করেছেন তখন নবী করিম সাল্লু আলাইসাল্লাম তাকে ফরজ আমল সম্পর্কে বললেন তখন সেই ব্যক্তি বলল আমি মহান আল্লাহ তালার সঙ্গে অঙ্গীকার করছি আমি ফরজের বাইরে बदत करवना तबी करीम सलूल अबाक महानी आकृति केवस्था ठीक से नबी करीम सल्लाहू अलईसल्लम निकट जिब्राइल अल्लाईसल्लम उपस्थित हुए हे अल्लाह रसुल सलाम सेक्ति कथाय जेत रबेर प्रति असंतोष प्रकाश कर महान अल्लाह तला তারই অসন্তোষকে গ্রহণ করেছেন এবং কেয়ামতের দিন তাকে আমার রূপে অর্থাৎ জিব্রাইল আলাহিসাল্লামের রূপে পুনরুত্থিত করবেন যখন নবী করিম সাল্লাহ সালাম এই কথা সেই ব্যক্তিকে বললেন তখন সেই ব্যক্তি বলল আমি অঙ্গীকার করছি এখন থেকে আমি ফরজ এবং নফলসহ সমস্ত আমল নিয়মিতভাবে আদায় করব আবুসাইদ ক্ষুদ্রি রাদালুতাল আনু থেকে বর্ণিত নবী করিম সালাল্লাহু সালাম বলেছেন প্রত্যেক নবীর জন্য আকাশে দুইজন এবং জমিনে দুইজন করে সাহায্যকারী থাকেন আমার জন্য আসমানে দুইজন সাহায্যকারী হচ্ছেন জিব্রাইল আলহি সাল্লাম এবং মিকাইল আলহি সাল্লাম এবং জমিনে আমার দুইজন সাহায্যকারী হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদাহতাল্লা আনহু এবং ওমর ফারুক রাদাহতাল্লাহু সোবাহান আল্লাহ ফেরেস্তাদের মধ্যে মোহান আল্লাতালার সবচেয়ে নিকটে অবস্থান করেন জিব্রাইল আলহি সাল্লাম মিকাইল আল্লাহি সাল্লাম এবং ইসরাফিল আলহি সাল্লাম তারা মহান আল্লাতলার নিকট থেকে পাঁচ হাজার বছরের দূরত্বে অবস্থান করেন জিব্রাইল আল্লাহ ইসাল্লাম মহান আল্লাতলার ডান পাশে এবং মিকাইল আলহিসাল্লাম মহান আল্লাতলার বাম পাশে অবস্থান করেন হজরত আলী রাদেলতল আহ্ন থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আসমানের প্রধান ফেরেস্তা হচ্ছেন জিব্রাইল আলহিসাল্লাম এবং তাদের ইমাম হচ্ছেন মিকাইল আলহিসাল্লাম তিনি ফেরেস্তাদের বাইতুল মামুরে ইমামতি করেন আকাশের সমস্ত ফেরেস্তারা একত্রিত হয়ে বাইতুল মামুর তাওয়াফ করেন নামাজ আদায় করেন এবং মহান আল্লাতালার কাছে ক্ষমা প্রার্থনা করেন এখানে বলা প্রয়োজন ফেরেস্তাদের কিন্তু কোনো সোয়াবের প্রয়োজন হয় না আরেকটি বর্ণনায় নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন জিব্রাইল সালামের দুই কাঁধের মধ্যবর্তী দূরত্ব এতটাই বেশি যে একটি দ্রুতগামী পাখি পাঁচশো বছর যাবত উড়ে গেলেও তা পার হতে পারবে না ইমাম গাজ্জালি রাহিমাতুল্লা লিখেছেন জিব্রাহল আলহিসাল্লাম বিভিন্ন নবীর কাছে অনেকবার নাজিল হয়েছিলেন তিনি আদম আলাহ্লামের কাছে বারো বার ইদ্রিস আলাহ ইসাল্লামের নিকট চারবার নূহ আলাই্লামের নিকট পঞ্চাশ বার ইব্রাহিম আল্লাহ ইসলামের নিকট বিয়াল্লিশ বার মুসা আলাইসাল্লামের নিকট চারশো বার এবং ঈশা আল্লাস্লামের নিকট তেরো বার নাজিল হয়েছিলেন তবে নবী করিম সাল্লাল্লু আলাইস্লামের নিকট তিনি অসংখবার নাজিল হয়েছিলেন কিছু আলেমের মতে জিব্রাইল আলহিসাল্লাম নবে করিম সাল্লাহু আলাইস্লামের নিকট বিশ হাজার বারের মতো নাজিল হয়েছিলেন আবার কিছু আলেমের মতে এই সংখ্যা চব্বিশ হাজার পর্যন্ত হতে পারে যখন মহান আল্লাহাতালা হজরত আদম আলাহাইসাল্লামের দেহ তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন তিনি জিব্রাইল আলাহিসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন তুমি জমিনে যাও এবং মাটি সংগ্রহ করে আনো। যখন জিব্রাইল আল্লাহি সাল্লাম মাটি সংগ্রহ করতে চাইলেন তখন মাটি জিজ্ঞাসা করেছিল এই মাটি দ্বারা কি হবে জিব্রাইল আল্লাহিস্লাম উত্তর দিয়েছিলেন এই মাটির দ্বারা আদম আলাহি ইসাল্লামের সন্তানদের সৃষ্টি করা হবে তখন জমিন বলল মহান আল্লাহাতলার কসম আপনি বিরত হন আদম সন্তান অত্যন্ত গুনহাগার এবং জাহান্নামী হবে জাহান্নামের শাস্তি সহ্য করার মতো সক্ষমতা আমার নাই জিব্রাইল আলহিসাল্লাম মাটির এই কান্নাকাটির কারণে খালি হাতে ফেরত গিয়েছিলেন মহান আল্লাহতালাহা জিব্রাইল আল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল মাটি কোথায় জিব্রাইল আল্লাহিসাল্লাম বললেন হে আমার রব মাটি খুব কান্নাকাটি করছে এবং আপনার নামে কসম দিয়েছে মাটি আমাকে বলেছে আমি আপনাকে আল্লাতালার নামে কসম দিয়ে বলছি আপনি বিরত হন আমি জাহা নামের শাস্তি সহ্য করতে পারব না এরপর মহান আল্লাতালা মিকাইল আল্লাহিসাল্লামকে মাটি সংগ্রহ করার জন্য পাঠিয়েছিলেন কিন্তু মাটি এবারও কান্নাকাটি করে মহান আল্লাতালার কসম দিল সুতরাং মিকাইল আল্লাহিসাল্লামও মাটি ছাড়াই ফিরে গেলেন এরপর মহান আল্লাহ আল্লাহতালা ইশরাফিল আল্লাসাল্লামকে পাঠালেন মাটি এবারও কাটি করে আল্লাতালার কসম দিল ইসরাফিল আল্লা সাল্লামও মাটি ছাড়া ফেরত গেলেন এরপর মহান আল্লাহ আল্লাহতালা মালাকুল মৌত আজরায়েল আল্লাহসাল্লামকে মাটি সংগ্রহ করার জন্য পাঠিয়েছিলেন জমিন এবারও কাঁদতে শুরু করল এবং আল্লাহতালার কসম দিল কিন্তু আজরায়েল আলাহিসাল্লাম বললেন হে মাটি তোমার কান্নার চাইতে আমার কাছে মহান আল্লাতালার আদেশ পালন করা বেশি গুরুত্বপূর্ণ মাটি অঝোর ধারায় কান্নাকাটি করলেও আজরাইল আল্লাহ ইসাল্লাম এই কান্নাকে কোনো গুরুত্ব দেন নাই তিনি মাটি সংগ্রহ করে সেই মাটি মহান আল্লাতালা নিকট পেশ করেছিলেন তারপর মহান আল্লাহতাল্লাহ তার অসীম ক্ষমতায় হযরত আদম আলাহিসাল্লামের দেহকে সৃষ্টি করেছিলেন তারপর আদম আল্লাহ ইসাল্লামের মধ্য নিজের রুহ ফুঁকে দিয়েছিলেন এরপর মহান আল্লাতালা ফেরেশ তাদের আদেশ দিলেন তোমরা আদমকে সেজদা করো। आदम आलहल्लम देह तैरी करार जन आजराइल आल्हीटी संग्रह करें तई मानुषर मृत्युर पर तरह देह आर मटीत फिरिए दे आजराइल आल्हीस्लाम न्यस्त कर मानुषर रूह कबच करें आल्लम मुहम्मद बीन आब्दुल बी लिखे जख आदम आल्हीस्लमर देह सम्पूर्ण तैरी हो तक एक सिंहासन आना होनटी लाल यूतर तैरिशी ए सिंहासनर नयटी पाय এই সিংহাসনটি চারজন ফেরেস্তা হসরত জিব্রাইল আলহিসাল্লাম মিকাইল আল্হি সাল্লাম ইসরাফিল আল্লাহসাল্লাম এবং আজরা আলাহিসাল্লাম বহন করেছিলেন এরপর মহান আল্লাহতালা আদেশ দিয়েছিলেন আদমকে আকাশসমূহ ভ্রমণ করাও যাতে আদম আকাশের বিস্ময়কর দৃশ্য এবং গভীরতা দেখতে পারেন ফেরেস্তারা মহান আল্লাহাতালার এই আদেশ পালন করেছিলেন যেহেতু আদম আলাহাইসাল্লামের সিংহাসন চারজন ফেরেস্তা বহন করেছিলেন ঠিক এই কারণে মানুষের জানাজার খাটিয়াও চারজন মানুষ বহন করে থাকে জিব্রাইল আল্লাহি সালাম নবী করিম সাল্লাল্লাল্লাল্লাল্লাহু আলাইসাল্লামের ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত তার নিকটে আসতেন এবং মহান আল্লাতালার আদেশে বিভিন্ন সময় বিভিন্ন কাজ সম্পন্ন করতেন জিব্রাইল আলাহি সালাম। নবী করিম সাল্লাহু আলাইস্লামের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই কোনোরকম পর্দা ছাড়াই কথা বলেছেন এবং নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম জিব্রাইল আল্লাহসাল্লামকে তার আসল রূপে দেখেছিলেন এর প্রমাণ পবিত্র কোরআন এবং হাজিসেও রয়েছে পবিত্র কোরআনে জিব্রাইল আলহিস্লামের কথা অনেক জায়গায় প্রশংসা সূচকভাবে উল্লেখ করা হয়েছে একবার জিব্রাইল আলহিসাল্লাম অপরিচিত এক ব্যক্তি হিসেবে নবিকারিম সাল্লাহু আলাইস্লামের নিকটে এসে ইমান ইসলাম এবং এহসানের বিষয়ে প্রশ্ন করেছিলেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম জানতেন ইনি জিবরাইল আল্হি যখন জিব্রাইল আল্লাহি তার প্রশ্ন শেষ করে চলে গিয়েছিলেন তখন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম শাহাবাদের বলেছিলেন ইনি হচ্ছেন জিব্রাহল আল্লাহি তিনি তোমাদের দিন শেখাতে এসেছিলেন আরেকটি বিখ্যাত ঘটনা রয়েছে বদরের যুদ্ধে যা বিভিন্ন হাদিসের গ্রন্থে উল্লেখ করা হয়েছে একজন সাহাবি বদরের প্রান্তে যুদ্ধ করছিলেন হঠাৎ তিনি একটি আওয়াজ শুনতে পেয়েছিলেন যেন কেউ তাকে বলছে সামনে এগিয়ে যাও ওই সাহাবি বলেন এই আওয়াজ শুনে আমি দেখলাম আমার সামনে যে কাফের ছিল সে মাটিতে পড়ে আছে আমি তার কাছে গিয়ে দেখলাম তার মুখে চাবুকের দাগ পড়েছে এবং শরীর কালো হয়ে আছে আমি খুবই বিস্মিত হয়েছিলাম এবং ভাবছিলাম কিভাবে তার এমন অবস্থা হল কে তাকে হত্যা করল এবং আমাকে সামনে এগিয়ে যাও কেই বা বলল যুদ্ধ শেষ হওয়ার পর সেই সাহাবি নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইস্লামের নিকটে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসালাম বললেন এই সাহায্য তৃতীয় আকাশে বসবাসরত ফেরেস্তাদের পক্ষ থেকে ছিল এই যুদ্ধে ফেরেস্তাদের বাহিনী জিব্রাইল আলহিমামের সঙ্গে উপস্থিত ছিলেন তারাই কাফিরদের হত্যা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে রাতে আমাকে আসমানে ভ্রমণ করানো হয়েছিল সেই রাতে জিব্রাইল আলহিসাল্লাম বাইতুল মাগদিসে গিয়েছিলেন সেখানে তিনি তার আঙ্গুল দিয়ে একটি ছিদ্র করেছিলেন এবং বোরাককে সেখানে বেধে রেখেছিলেন জিব্রাহল আলাহি সালাম হাজার বছর ধরে একটি বিশেষ মুহূর্তের অপেক্ষা করছিলেন আর সেই মুহূর্তটি ছিল মেরাজের রাতে নবিকারিম আলাইহি আলাইসাল্লামের সেবা করার সৌভাগ্য অর্জন করা এই রাতে তিনি নবী করিম আলাইহি আলাইসাল্লামের সঙ্গী হয়েছিলেন মেরাজের রাতে জিব্রাইল আলাহি সালাম নবী করিম আলাইহি আলাইস্লামের নিকটে এসে বললেন হে আল্লা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনি বুড়াকে সোয়ার হন এরপর নবী করিম সাল্লু আলাইসাল্লাম বুরাকে সোয়ার হয়েছিলেন এবং জিব্রাইল সালাম তার সঙ্গী হয়েছিলেন যাত্রা পথে নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইসাল্লামের তৃষ্ণা অনুভূত হয়েছিল এবং পানি পান করার প্রয়োজন হয়েছিল তখন জিব্রাইল আলা সালাম দুটি পাত্র নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইসাল্লামের সামনে উপস্থাপন করেছিলেন একটি পাত্রে ছিল দুধ এবং অন্য পাত্রে মদ ছিল इ मद हराम आगे घटना दुटी पत्र नबी करीम सल्लाह अलईसल्लम सामने उपस्थापन दूधर पत्र ग्रहण कर तक जिब्राइल अलहलम आपनी प्रकृति के पचंद कर वर्णित आुफा ए मक्कार मुश्रिकरा नबी करीम सल्लाहुआलाईसल्लम के हत्या करार परिकल्पना कर तख्लिश मानुषर रूपे एसे बोल मुहम्मद रक्षक स्वयं मोहन आल्ला তোমরা তাকে হত্যা করতে পারবে না তবে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারি ইবলিশ আবু জেহেলকে বলল তুমি তোমার মূর্তিকে মোহাম্মদ সরাল্লাহু আলাাইস্লামের সামনে রেখে সেজদা করবে তখন মূর্তি হয়তো মোহাম্মদ সরাল্লাহু আলাাইসাল্লামের সম্পর্কে খারাপ কথা বলবে এতে মুহাম্মদ মিথ্যাবাদী প্রমাণিত হবে আবু জেহেলের মূর্তি ছিল রত্ন দিয়ে সাজানো আবু জেহেল মূর্তিটিকে নিয়ে নবী করিম সালাল্লাহু আলাাইস্লামের সামনে রেখে সেজদা করলো। এবং বলল হে আমার উপাস্য हम तुम्हें उपासना करी मोहम्मद तुमा के अस्वीकार करपमान करा केन्तु कर मूर्ति तख नाचाड़ा करते शुरू करबी करीम सल्लाहुलाईसलम बिुदे अपमान जनक कथा और गालीगालच करते लागल यटनये नबी करीम सल्लाहुआल्लम खुबी कष्ट पे कष्ट और विषणत भुगते लागलें নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম খাদিজা রাধেলতাল আনহার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন কিছুক্ষণ পর দরজায় করণারার শব্দ হল নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম দরজা খুললেন তখন এক যুবক তলোয়ার হাতে নিয়ে ভেতরে প্রবেশ করেছিল এই ঘটনায় খাদিজা রাধেলৌতাল্লা আনহা ভয় পেয়েছিলেন কারণ ওই যুবকের হাতে তলোয়ার ছিল যুবকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে সালাম দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন তুমি কে যুবকটি বলল হে আল্লাতাল রাসুল সাল্লাহ আল্লাহি সাল্লাম আমি একজন জিন আমি একটি সামুদ্রিক দ্বীপে বসবাস করি জিব্রাইল আলহি আমার নিকটে এসে বললেন অমুক জিনকে হত্যা কর সে আবু জেহেলের মূর্তিতে প্রবেশ করে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে গালিগালাজ করেছে এরপর জিব্রাইল আলাহি সাল্লাম আমাকে একটি তলোয়ার দিলেন আমি মক্কায় এসে ওই জিনের সন্ধান করতে লাগলাম কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পর আমি সেই জিনকে হত্যা করতে সমর্থ হয়েছি এবং আপনার নিকট উপস্থিত হয়েছি এরপর জিন বলল হে আল্লা রসুল সাল্লাহু আলাহিসাল্লাম আপনি আগামীকাল আবারও হারাম শরীফে যাবেন পরদিন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম আবারও হারাম শরীফে গিয়েছিলেন সঙ্গে ছিলেন আবুবকর সিদ্দিক রাদলহতাল আনহু আবু জেহেল আবারও মূর্তিটি নিয়ে এসেছিল এবং নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামের সামনে রাখল সে মূর্তির সামনে শেষদা করে বলল গতকালের মতো আজও মুহম্মদকে গালিগালাজ কর কিন্তু মূর্তি এবার বলল আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং মুহম্মদ হচ্ছেন মহান আল্লাতলার সত্যরাসুল আমি মিথ্যা উপাস্য যারা তালাকে ছেড়ে আমার ইবাদত করছে তারা ক্ষতির মধ্যে রয়েছে তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে মূর্তির এই কথা শুনে আবু জেহেল মূর্তিটিকে ভেঙে ফেলল এবং বলল মোহাম্মদের জাদুর কারণেই আমার মূর্তির এই অবস্থা হয়েছে মক্কা বিজয়ের পর হসরত আলী রাদাহতাল্লাহু নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইসাল্লামের নিকটে এসে বললেন হে আল্লা রাসুল সালাল্লাহু আলহি সাল্লাম এবার কাবার ভেতরে রাখা মূর্তিগুলোকে ভেঙে ফেলুন কিন্তু নবী করিম সাল্লাহ আল্লা সাল্লাম হজরত আলী রাদাহতাল্লাহুকে মূর্তি ভাঙার নির্দেশ দিয়েছিলেন হসরত আলী রাদাহতাল্লাহু মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করেছিলেন একদিন সালমান ফার্সি রদাল্ আল আহু ইসলাম কবুলের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইস্লামের নিকটে এসেছিলেন তখন নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম একজন ইহুদি ব্যবসায়ীকে দুভাষী হিসেবে ডেকে এনেছিলেন সেই ইহুদি ব্যক্তি আরবি এবং ফার্সি দুই ভাষাতেই পারদর্শী ছিল সালমান ফার্সি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রশংসা করছিলেন কিন্তু দুভাষী ইহুদি ব্যক্তি তার কথাগুলিকে বিকৃত করে নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামকে বললেন হে মুহাম্মদ। এই ব্যক্তি আপনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাহিসাল্লাম অবাক হয়ে বললেন এই ব্যক্তি মাত্র ইরান থেকে এসেছে সে কী কারণে আমার প্রতি এতটা অসন্তুষ্ট হল সে আমাকে কেনই বা গালিগালাজ করছে ঠিক তখনই জিব্রাইল সালাম উপস্থিত হলেন এবং সালমান ফার্সির কথাগুলোকে আরবিতে অনুবাদ করে নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইসাল্লামের সামনে পেশ করেছিলেন এরপর নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম সালমান ফার্সির কথাগুলি ইহুদিকে বললেন ইহুদি হতবাগ হয়ে গিয়েছিল এবং বলল আপনি যদি আগে থেকেই ফার্সি ভাষা জানেন তবে আমাকে কেন আমন্ত্রণ করেছেন নবে করিম সালাল্লাহু আলাইসাল্লাম বললেন আমাকে জিব্রাইল আলাহি সালাম এই বিষয়ে সতর্ক করেছেন ইহুদি তখন আরোচ করল হে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম এর আগে আমি আপনার বিরুদ্ধে অপবাদ দিতাম কিন্তু এখন আমি বিশ্বাস করছি আপনি মহান আল্লাহতালার প্রকৃত রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মহান আল্লাহতাল রাসুল এরপর নবী করিম সাল্লাল্লাহু আল্হি সাল্লাম জিব্রাহল আল্লাহি সালামকে বললেন সালমানকে আরবি শেখাও জিব্রাহল আলাহি সাল্লাম নবী করিম সাল্লু আলাইসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল সাল্লু আলাহি সাল্লাম আপনি সালমানকে বলুন চোখ বন্ধ করে মুখ খোলা রাখুক সালমান ফার্সি রাদালতাল আনহু সেটাই করলেন এরপর জিব্রাইল আলহিসাল্লাম সালমান ফার্সির জিউভায় নিজের আঙ্গুল ঘষে দিলেন এরপর থেকেই সালমান ফার্সি আনহু স্পষ্ট ভাষায় আরবি বলতে শুরু করেছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদাল্লাল আহু থেকে বর্ণিত একবার আবু জেহেল বলেছিল হে কোরাইশ সম্প্রদায় মুহাম্মদ আমাদের ধর্মের দোষ খুঁজে বের করছে আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে আমাদেরকে নির্বোধ বলছে আমাদের উপাস্যদের গালিগালাজ করছে আমি লাত এবং উজ্জার নামে কসম করে বলছি আমি আগামীকাল একটি পাথর নিয়ে আসব যখন মোহাম্মদ সেজদা করবে আমি সেই পাথর দিয়ে তার মাথা চূর্ণ করে ফেলবো এরপর বনু হাসিম গোত্র যা খুশি করুক পরের দিন আবু জেহেল একটি পাথর নিয়ে অপেক্ষা করছিল এবং নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম সেই সময় নামাজে দাঁড়িয়েছিলেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম যখন সেজায় গিয়েছিলেন তখন আবু জেহেল পাথর হাতে নিয়ে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের দিকে এগিয়ে গিয়েছিল তবে যখন আবু জেহেল নবী করিম সাল্লু আলাাইসাল্লামের নিকটে পৌঁছেছিল তখন হঠাৎ সে আতঙ্কিত হয়ে পিছিয়ে গিয়েছিল এবং তার মুখের রং ফ্যাকাসে হয়ে গিয়েছিল সে ভয়ে কাঁপছিল কুরাইশের লোকেরা আবু জেহেলকে জিজ্ঞাসা করল তোমার কি হয়েছিল আবু জেহেল বলল যখন আমি পাথর নিয়ে মোহাম্মদের দিকে এগিয়ে গিয়েছিলাম তখন আমি একটি উট দেখতে পেলাম সেই উটের ঘাড় এবং মাথা অনেক বড় ছিল এবং তার দাঁত ছিল অনেক লম্বা এবং সে আমাকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম পরে সাহাবিদেরকে বলেছিলেন এটা ছিলেন জিব্রাইল আলহিসাল্লাম যদি আবু জেহেল আমার নিকটে আসত তবে জিব্রাইল আল্লাহি সাল্লাম তাকে হত্যা করে ফেলতেন একদিন নবী করিম আলাইহি আলাইস্লামের নিকট খবর পৌঁছাল আরবের কিছু গোত্র একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে তারা নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইসাল্লামকে হত্যা করবে তারা একশো জনের একটি বাহিনী নিয়ে নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে যাত্রা করেছে তখন নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামের সঙ্গে তার শাহাবাগঞ্জ ছিলেন যখন দুশ্মনের বাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের বাহিনীকে দেখল তখন তারা একটি পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিল এই দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম জি আমর নামক স্থানে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে তার বাহিনীকে একত্রিত করেছিলেন যি আমর এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম কোনো একটা কাজে সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন ফলে নবী করিম সাল্লু আলাইসাল্লামের কাপড় ভিজে গিয়েছিল নবী করিম সাল্লু আলাই সাল্লাম তার জামা খুলে একটি গাছের উপর ঝুলিয়ে দিয়েছিলেন যাতে পোশাক শুকিয়ে যায় এরপর তিনি বৃক্ষটের নিচে শুয়ে পড়েছিলেন এই দিকে পাহাড়ের উপর থেকে শত্রু বাহিনীর লোকেরা নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইস্লামকে দেখতে লাগল তারা বলল এটা আমাদের জন্য বিশাল একটা সুযোগ মোহাম্মদ এখন একাকী অবস্থান করছেন এখন যদি তার উপর হামলা করা হয় তবে কেউ তাকে সাহায্য করতে পারবে না আমাদের উচিত এক্ষুনি মুহম্মদকে হত্যা করে ফেলা তখন শাশুর নামের এক ব্যক্তি তলোয়ার হাতে নবী করিম সালাল্লাহু আলাাইস্লামের কাছে গিয়ে বলল হে মোহাম্মদ আমি তোমাকে হত্যা করব। नबी करीम सल्लाहुआल्लम शांत भावे रबे रीक तक ही जिब्राइल अलहसल्लम बुके आघात करल शाशूर हाथ तलोआर पर नबी करीम सल्लाहुआल्लम तक तलोरटी तुले नहीं बोलें तुम्हें क्या बाँचा तक शाशुर बोलें पर तबी स दीची आल्ला छा को उपास्य नहीं এবং আপনি সত্যরাসুল আমি অঙ্গিকার করছি আমি আর কখনোই আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সংগঠিত করব না তখন নবী করিম সাল্লু আলাইসালাম সেই তলোয়ারখানা শাশুরকে ফিরিয়ে দিলেন তখন শাশুর বললেন আপনি আমার চেয়ে উত্তম এরপর শাশুর তার দলের কাছে ফিরে গিয়েছিল শাশুরের দলের লোকেরা শাশুরকে জিজ্ঞাসা করল তোমার কি হয়েছে তুমি কি কারণে মোহাম্মদকে হত্যা করতে পারি তোমার হাতে তলোয়ার ছিল শাশুর বলল মহান আল্লাতালার কসম আমি উজ্জ্বল তকের দীর্ঘদেহি একজন মানুষকে দেখেছি তিনি আমার বুকে আঘাত করেছেন এবং আমি মাটিতে পড়ে গিয়েছিলাম আমি তাকে চিনতে পেরেছি তিনি একজন ফেরেস্তা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহতালা ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মহান সত্য সত্যরাসুল এরপর সেই ব্যক্তি তার গোত্রকে ইসলাম কবুলের আহ্বান জানাল সোভান যখন সুরা লাহাব নাজিল হয়েছিল তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল অর্থাৎ আউরাবিন তে হরব একটি পাথর নিয়ে নবী করিম সাল্লাহু আলাাইসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিল তখন নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম হারাম শরীফে উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে ছিলেন আবুবকর সিদ্দিক রাদাল্লু আবুবকর সিদ্দিক রাদাল্লুতাল্লা আনহু যখন উম্মে জামিলকে দেখতে পেলেন তখন তিনি নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাতাল রাসুল সাল্লাহু আলাহি সাল্লাম উম্মে জামিল আসছেন তিনি খুবই তিক্ত ভাষায় কথা বলেন যদি তিনি আপনাকে দেখেন তবে সমস্যার সৃষ্টি হতে পারে নবী করিম সাল্লু আল্লা সাল্লাম উত্তরে বললেন সে আমাকে কখনোই দেখতে পাবে না এটা বলে তিনি কোরআন তেলওয়াজ শুরু করলেন এই দিকে উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদ আনহু নিকটে আসলেন কিন্তু তিনি নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে দেখতে পেলেন না উম্মে জামিল বললেন হে আবু বকর আমি শুনতে পেয়েছি তোমার সঙ্গী মোহাম্মদ আমাকে এবং আমার স্বামী আবু লাহাবকে নিয়ে অপমানসূচক কবিতা রচনা করেছে আবু বকর সিদ্দিক রাদালতু বললেন মহান আল্লাহতাল কসম মোহাম্মদ সালাল্লাহু আলাইসাল্লাম কখনো কবিতা লেখেন না বা কবিতা আবৃত্তি করেন না তিনি শুধুমাত্র মহান আল্লাহতাল কালাম তেলওয়াত করেন এরপর নবী করিম সালাল্লাহু আলাহিসাল্লাম আবু বকর সিদ্দিক রাদালতালহুকে বললেন তুমি উম্মে জামিলকে জিজ্ঞাসা কর সে আমাকে দেখতে পাচ্ছে কিনা সে কখনোই আমাকে দেখতে পাবে না কারণ তার এবং আমার মধ্যে একটি পর্দার সৃষ্টি করা হয়েছে তখন আবু বকর সিদ্দিক রাদুতাল আনহু উম্মে জামিলকে জিজ্ঞাসা করলেন তুমি কি আমার পাশে নবী করিম সাল্লু আলাইসাল্লামকে দেখতে পাচ্ছ উম্মে জামিল বলল তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছ লাত ও উজ্জার কসম আমি তোমার পাশে কাউকে দেখছি না আবু বকর সিদ্দিক রাদুতাল আহু নবী করিম সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম উম্মে জামিল আপনাকে কেন দেখতে পাইনি নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেছিলেন আমার এবং উম্মে জামিলের মধ্যে পর্দা হিসেবে জিব্রাইল আলহিমাম দাঁড়িয়েছিলেন নবী করিম সাল্লু আলাইসাল্লামের ইন্তেকালের তিন দিন আগে জিব্রাহল আলহিসাল্লাম নবী করিম সাল্লু আলাইস্লামের খবর নিতে এবং তার সেবা করতে উপস্থিত হয়েছিলেন জিব্রাইল আল্লাহি সাল্লাম বললেন হে আল্লা তাল রাসুল সাল্লাহু আলহি সাল্লাম মহান আল্লাহতালা আমাকে আপনার সেবা করার জন্য পাঠিয়েছেন হে আল্লাতলা রাসুল আপনি কেমন অনুভব করছেন এবং আপনার অবস্থা কি নবী করিম সালাল্লাহু আলাই সাল্লাম উত্তর দিয়েছিলেন আমি ক্লান্ত এবং কষ্ট অনুভব করছি দ্বিতীয় দিনও জিব্রাইল আলহি সাল্লাম একই প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম একই উত্তর দিয়েছিলেন তৃতীয় দিন জিব্রাঈল আলাহি সাল্লাম এবং ইসরাফিল আল্হি সালাম নবী করিম সাল্লাল্লাল্লু আলাইস্লামের নিকটে এসেছিলেন এবং তাদের সঙ্গে ছিলেন এমন একজন ফেরেস্তা যিনি সর্বদা বাতাসে অবস্থান করেন এবং তিনি এর আগে কখনো মাটিতে বা আকাশে অবতরণ করেন নাই প্রথমে জিব্রাইল আলহি সালাম আবারও নবী করিম সাল্লালাল্লাহু আলাইসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহতাল্লা রসুল সাল্লাহু আলহি সাল্লাম আজ আপনি কেমন অনুভব করছেন নবী করিম সাল্লাল্লাহু আলহিসাল্লাম আবারও বললেন আমি ক্লান্ত এবং কষ্ট অনুভব করছি নবী করিম আলাইহি আলাইস্লামের ইন্তেকালের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম জিব্রাইল সালামের সঙ্গে ইসরাফিল আলাইসাল্লামকেও দেখেছিলেন তখন জিব্রাইল আল্লাহিসাল্লাম বললেন মহান আল্লাতালা আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন এরপর মালাকুল মৌত দরজায় এসে প্রবেশের অনুমতি চাইলেন তখন জিব্রাইল আল্লাহি সাল্লাম বললেন হে আল্লাহতাল্লা রাসুল সাল্লাহু আলহিসালাম মালাকুল মৌত আপনার কাছে প্রবেশের অনুমতি চাইছে তখন মালাকুল মৌত বললেন আমি কখনোই নিকট থেকে অনুমতি চাইনি এবং আপনার পরে আর কখনও কারো নিকট থেকে অনুমতি চাইব না নবী করিম সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম জিব্রাইল আল্লাহিসাল্লামকে বললেন মালাকুল মৌদকে ভেতরে আসার অনুমতি দিন মালাকুল মৌত ঘরে প্রবেশ করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন মহান আল্লাহতালা আমাকে আপনার নিকটে পাঠিয়েছেন এবং আদেশ দিয়েছেন আমি আপনার অনুমতি ছাড়া যেন আপনার রুহ কবজ না করি যদি আপনি অনুমতি দেন তবে আপনার রুহ কবজ করব। আর যদি আপনি অনুমতি না দেন তবে আমি রুহ কবজ করব না নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম মালাকুল মোদকে জিজ্ঞাসা করলেন মহান আল্লাহতালা কি আপনাকে এইভাবেই আদেশ দিয়েছেন মালাকুল মৌদ বললেন মহান আল্লাহ আল্লাহতালা আমাকে এইভাবেই আদেশ দিয়েছেন তখন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বললেন হে মালাকুল মৌদ মহান আল্লাহতালা আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি সেটাই সম্পন্ন করুন এরপর জিব্রাইল আলাহি সাল্লাম বললেন হে আল্লাহতাল্লা রাসুল সাল্লাহু আল্লাহি সাল্লাম এই দুনিয়াতে এটাই আমার শেষবারের মতো আগমন এরপর নবী করিম সাল্লু আলাইসাল্লাম এই দুনিয়া থেকে জান্নাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জিব্রাইল আলাহি সালাম নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের সঙ্গেই ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদালতাল আহ্ন থেকে বর্ণিত হজরত আদম সালাম পৃথিবীতে সর্বপ্রথম যে খাবারটি গ্রহণ করেছিলেন তা হচ্ছে গম এই গম জিব্রাইল আলাহি সাল্লাম জান্নাত থেকে এনেছিলেন এবং আদম আলাহি ইসাল্লাম সেই গম খেয়েছিলেন এরপর তিনি জিজ্ঞাসা করেছিলেন এই অবশিষ্ট দানা আমি কি করব জিব্রাইল আলহিসাল্লাম বললেন এই দানা আপনি মাটিতে ছিটিয়ে দিন আদম আলাহি সাল্লাম সেই গম মাটিতে রোপণ করেছিলেন এবং তা জমিতে বৃদ্ধি পেয়েছিল এবং ফসল হয়েছিল এরপর আদম আলাহি সাল্লাম সেই ফসল কেটেছিলেন গম থেকে ভুষি আলাদা করেছিলেন তারপর সেই গম দিয়ে আটা তৈরি করেছিলেন এবং রুটি তৈরি করে খেয়েছিলেন तब यही क्य करते आदम आल्सल्लम के अनेक परिश्रम करते हुए एक बार नमरूदर समय तीव्र खरा देखा दिए तक नमरूद तरह अनुसारी मध्य शस्तरण शुरू करी क्यों तार निकट शग्रह करते आसत तक नमरूद ताक के एक प्रश्न करत प्रश्नि हमार रब के जदि क्यों उत्तर दित अपनी रब तख नमरूद ताके शस्त ওই সময়ে একদিন ইব্রাহিম আলহাইসাল্লাম শস্যের জন্য নমরুদের নিকটে গিয়েছিলেন নমরুদ ইব্রাহিম আলহাইসাল্লামকে একই প্রশ্ন করেছিল ইব্রাহিম আলহিসালাম উত্তর দিয়েছিলেন আমার রব তিনি যিনি জীবন ও মৃত্যু দান করেন নমরুদ বলল এই ক্ষমতা আমারও আছে এরপর নমরুদ দুইজন বন্দিকে দেখেছিল। তাদের একজনকে হত্যা করল এবং অপরজনকে ছেড়ে দিল তারপর বলল আমি যাকে ছেড়ে দিয়েছি তাকে আমি জীবন দিয়েছি আর যাকে হত্যা করেছি তাকে আমি মৃত্যু দিয়েছি আমি সেই রব যার হাতে জীবন ও মৃত্যু রয়েছে তখন ইব্রাহিম আলহিসাল্লাম বললেন আমার রব তিনি যিনি সূর্যকে পূর্ব থেকে উদিত করেন এবং পশ্চিমে অস্তমিত করেন যদি তোমার ক্ষমতা থাকে তবে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও এই কথায় নমরুদ ক্ষিপ্ত হয়ে বলল তোমার জন্য আমার কাছে কোনো শস্য নেই তোমার সেই রবের কাছে শস্য চাও তুমি যার ইবাদত কর এর পর ইব্রাহিম আল্লাহসাল্লাম নমরুদের দরবার থেকে বিদায় নিয়ে একটি বালির পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন সেখান থেকে তিনি একটি বস্তা বালুর দ্বারা ভরে নিয়েছিলেন এবং সেই বালি নিয়ে বাড়িতে ফিরে এসেছিলেন বস্তাটি রেখে তিনি ঘুমিয়ে পড়েছিলেন ইব্রাহিম আলাহাই ইসাল্লামের স্ত্রী সারা আলহাইসাল্লাম বস্তাটি খুলে দেখলেন সেখানে উৎকৃষ্ট মানের গম রয়েছে তিনি তৎক্ষণাৎ সেই গম দিয়ে রুটি তৈরি করেছিলেন যখন ইব্রাহিম আলহাইসাল্লাম ঘুম থেকে চাকলেন তাকে খাবার পরিবেশন করা হয়েছিল তিনি বললেন এই গম কোথায় পেলে সারা আলহিসাল্লাম উত্তর দিলেন এটা ওই বস্তা থেকে নেওয়া হয়েছে তখন ইব্রাহিম আলহিসাল্লাম বুঝতে পেরেছিলেন মহান আল্লা তালা জিব্রাইল আল্লাহিসাল্লামের মাধ্যমে তার জন্য এই খাদ্য পাঠিয়েছেন এছাড়াও জিব্রাইল আলহিসাল্লামের একটি বিখ্যাত ঘটনা মুসা আল্হিস্লামের যুগের সঙ্গে সম্পর্কিত ঘটনাটি এই রকম মুসা আল্লাহিসাল্লাম তাওরাত কিতাব গ্রহণ করার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন যখন মুসা আলহি সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন তখন সামেরি নামক এক ব্যক্তি বনি ইসরায়েল জাতিকে বিভ্রান্ত করে ফেলেছিল সামেরি স্বর্ণ একটি বাছুর বা গরু তৈরি করেছিল সেই গরুর ভিতরে কিছু ছিদ্র তৈরি করা হয়েছিল যাতে বাতাস ঢুকলে শব্দের সৃষ্টি হতো। আশ্চর্য ব্যাপার হচ্ছে সামেরির তৈরি করা সেই গরু অদ্ভুত শব্দ করত এবং নাড়াচাড়া করত যখন গরুটি শব্দ করত তখন বনি ইসরায়েলের লোকেরা সেই বাছুরকে তাদের উপাস্য হিসেবে গ্রহণ করেছিল এবং তারা এই গরুর পূজা করতে শুরু করেছিল এইভাবে সামেরি সমগ্র বনি ইসরায়েল জাতিকে ভয়াবহভাবে পথভ্রষ্ট করেছিল যদিও সেই সময় বনি ইসরায়েল জাতির মধ্যে দুইজন নবী উপস্থিত ছিলেন যখন মুসা সালাম তুর পাহাড় থেকে ফিরে এসে বনি ইসরায়েলকে বাছুর পূজা করতে দেখলেন তখন তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন তিনি নিজের ভাই হারুন আল্লাহামকে ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন করেছিলেন কেন তুমি বনি ইসরায়েলকে এই কর্ম থেকে দূরে রাখতে পারনি আর যদি বিরত নাই রাখতে পার তবে তুর পাহাড়ে গিয়ে আমাকে কেন খবর দাওনি এরপর মুসা আলহিসাল্লাম সামেরির দিকে নজর দিয়েছিলেন সামেরি বলল আমি এমন কিছু দেখেছিলাম যা অন্য কেউ দেখেনি আমি জিব্রাইল আলহিমামকে ঘোড়ায় সোয়ার অবস্থায় দেখেছিলাম যখন জিব্রাইল আলহিমাম চলে গিয়েছিলেন তখন আমি ঘোড়ার খুরের মাটি সংগ্রহ করেছিলাম এবং সেই মাটি আমি সোনা দিয়ে তৈরি করা বাছুরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম এই কারণে সেই বাছুর শব্দ করতে শুরু করেছিল এরপর হসরত মুসা আলহিসাল্লাম সামিরিকে শাস্তি স্বরূপ সামাজিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছিলেন মুসা আলহি ইসাল্লাম বলেছিলেন দূর হয়ে যাও তোমার শাস্তি হবে এই সারা জীবন তুমি কাউকে ছুতে পারবে না এবং কেউ তোমাকে ছুতে পারবে না তোমার সঙ্গে যে কোনো রকম সম্পর্ক স্থাপন করা বনি ইসরায়েলের জন্য নিষিদ্ধ থাকবে এরপর সামেরি তার সমগ্র জীবন কষ্টকর শাস্তির মধ্যে কাটিয়েছিল সামেরি তখন বিভিন্ন স্থানে ভ্রমণ করত এবং সবাইকে বলতো কেউ তোমরা আমাকে স্পর্শ করো না যদি ভুল বসত কেউ সামেরিকে স্পর্শ করত তবে সামেরি এবং সেই ব্যক্তি দুজনেই তীব্র অসুস্থ হয়ে যেত এভাবেই সামেরি তার সারাটা জীবন কষ্টের মধ্যে কাটিয়েছিল পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে স্বামীর জন্য পরকালে আরও কঠোর শাস্তি নির্ধারিত রয়েছে এখন একটি প্রশ্ন হচ্ছে ফেরেস্তাদের সংখ্যা কত ফেরেস্তাদের সঠিক সংখ্যা কেউ জানে না কারণ মহান আল্লাতালা বলেছেন ফেরেস্তাদের সংখ্যা কেবলমাত্র আমিই জানি তবে এটা বলা হয়ে থাকে সংখ্যার দিক থেকে মানুষ জিন্দের এক দশমাংশ জিন এবং মানুষ মিলিয়ে স্থলজ প্রাণীর এক দশমাংশ স্থলজ প্রাণী ও মানুষ মিলিয়ে পাখির এক দশমাংশ এগুলো মিলে জলজ প্রাণীর এক দশমাংশ এগুলো মিলে স্থলের ফেরেস্তাদের এক দশমাংশ আর এগুলো মিলে আসমানের ফেরেস্তাদের এক দশমাংশ এইভাবে প্রথম আসমানের ফেরেস্তারা মিলে দ্বিতীয় আসমানের ফেরেস্তাদের এক দশমাংশ দ্বিতীয় আসমানের ফেরিস্তারা মিলে তৃতীয় আসমানের ফেরিস্তাদের এক দশমাংশ তৃতীয় আসমানের ফেরেস্তারা মিলে চতুর্থ আসমানের ফেরেস্তাদের এক দশমাংশ পঞ্চম আসমানের ফেরেস্তারা মিলে ষষ্ঠ আসমানের ফেরেস্তাদের এক দশমাংশ ষষ্ঠ আকাশের ফেরেস্তারা মিলে সপ্তম আকাশের ফেরেস্তাদের এক দশমাংশ এই সমস্ত ফেরেস্তারা মহান আল্লা তালার কুরসিকে ঘিরে থাকা ফেরেস্তাদের তুলনায় খুবই সামান্য আর কুরসির ফেরেস্তারা আরসের একটি পর্দার ফেরেস্তাদের তুলনায় খুবই সামান্য আরসে মোট ছয় লক্ষ পর্দা রয়েছে এবং প্রতিটি পর্দায় এই পরিমাণে ফেরিস্তা রয়েছেন এই সমস্ত ফেরেস্তারা আরশকে ঘিরে থাকা ফেরেস্তাদের তুলনায় খুবই সামান্য যেমন সমুদ্রের এক ফোটা পানি তবে ফেরেস্তাদের প্রকৃত সংখ্যা একমাত্র মহান আল্লা তালাই ভালো জানেন একজন লেখক তার ব্যাখ্যায় উল্লেখ করেছেন নবী করিম সালাল্লাহু আলাইসালাম বলেছেন ম্যারাজের রাতে আমি এক স্থানে অগণিত ফেরেস্তা দেখেছিলাম আমি জিব্রাহল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম এই ফেরেস্তারা কোথায় যাচ্ছে जिब्राहल अल्लमिल जखे सृष्टि फेरेस्तार दल के देखी तरा कथाय जाए तब जैस फेरस्ता एक बार चले जाएँ फिर ना नबी करीम सल अल्लम तब चलू तर जिज्ञासा करी एरपर एक फेरस्ता के प्रश्न हल अपार बस कत से फेस्ता उत्तर दिए जानिना तब एतटुकू जी महान आल्ला प्रति चार लक्ष बचर पर, पर एक तारका सृष्टि करेंकम चार लक्षा सृष्टि देखे क्या दिन इसराफील आल्ही सिंगाए दे समस्त सृष्टि ध्वस हो जाए केवलम्र मिकाइल अलहिस्ल्लम इसराफील आल्ही जिब्राइल अलहिस्सल्लम ए आजराइल आल्ही जीवित थकबें तखन महान अल्लाहार हुकुमे अजराइल आल्ही प्रथम मिकाइल अल्ही रूह कवच करबें एक ही भाव হজরত ইসরাফিল আল্লাহ রুহ কবজ করবেন এবং সবার শেষে মহান আল্লাহতালার হুকুমে জিব্রাইল আলামের রুহ কবজ করবেন এরপর মহান আল্লাহতালা নিজে হজরত তারপর হিসাব নিকাশের জন্য সমগ্র সৃষ্টিকে আবারও জীবিত করবেন আমাদের দোয়া হল কিয়ামতের দিন মহান আল্লাহতালা আমাদের উপর তার রহমত বর্ষণ করুন আমিন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে हमारे चैनल अवश्य सबसक्राइब कर बेलैकटी प्रेस करते अवश्य भूलें ना और जो मतामत भिडियोते अवश्य कमेंट कर आशा करी अपनारा सबाई भलो थकबें और सुस्थान असलकुम